আবু হুরাইরা রদিয়াল্লাহ হতে আল্লাহতে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আমার উম্মতের জন্য বা তিনি বলেছেন লোকদের জন্য যদি কঠিন মনে না করতাম তাহলে প্রত্যেক সালাতের সাথে তাদের মিসওয়াক করার হুকুম করতাম